মানবতার সমাধান দিলাম মহমদ রসুলিলাম রীল সদরীআল কৌ শিয় দর্শক আসসালামুক রহমতোল্লা জীবনের রং অনুষ্ঠানে আপনাদের সকলকে আমি স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন এবং ইমান চর্চায় নিজেদেরকে নিয়োজিত রেখেছেন আমাদের সবসময় মনে যা থাকে যে আল্লাহ আমাদের সবাইকে সেরাতে মুস্তাকিম এবং সরল পথের প্রতীক হিসেবে অটল থাকার জন্য তফফিক দান করেন আল্লাহ আমিন। ইতিমধ্যে আপনারা জেনেছেন জীবনের রংধন অনুষ্ঠানের মাধ্যমে জীবনের বিভিন্ন রূপগুলোকে আমরা খুঁজে বেড়াতে চেষ্টা করছি এবং সেগুলোকে পরিচর্যা করা এবং সুন্দরভাবে যত্ন নেয়ার চেষ্টা করছি আমাদের জীবনটি রংময় সেখানে আল্লাহ অনেক ধরনের রং সৃষ্টি করেছেন যেমন আকাশের রং ধনুতে আল্লাহ সৃষ্টি করেছেন আকাশে ম্যাঘ হয় আকাশে বৃষ্টি হয় আবার এই বৃষ্টির পরেই আসে রং ধনু তেমনিভাবে আমাদের জীবনেও ম্যাঘ আসে আমাদের জীবনে বৃষ্টি আসে ম্যাঘ এবং বৃষ্টি হল আপদ এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয় যার কারণে বৃষ্টি হয় আমাদের চোখে দিয়ে পানি বেরিয়ে যায় আমরা অশ্রু সজল হই আমরা কান্নার রোল আমাদের ঘরে ঘরে আস কিন্তু তারপরেও আবার জীবনকে আল্লাহ পরিবর্তন করে আলোকিত করে এজন্য বিপদ সেটা বাহ্যিকভাবে আমাদের জন্য কষ্টকর হলেও এর ভিতরে আল্লাহ তালা আমাদের জন্য অনেক শান্তি এবং কল্যাণ রেখেছেন আমরা কয়েক ধরনের বিপদ নিয়ে আলোচনা করেছি যেমন সম্পদ হানি সন্তানহানি ইত্যাদি নিয়ে আলোচনা করেছি আজকে যেই বিপদটি আমরা আলোচনা করবো বিশেষভাবে সেটা হল হানি। অনেক সময় এমন একটি ঘটনা ঘটে যায় যেটার কারণে আমাদের সম্মানে আঘাত লাগে তাহলে সম্মান হানি এটা একটা বিপদ যেই বিপদের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা আমাদের মর্যাদাকে বাড়াতে চান যেই বিপদের মাধ্যমে আল্লাহ আমাদের গুণাকে ক্ষমা করতে চান আল্লাহ আমাদেরকে জান্নাতের পথে নিতে চান সম্মান হানি হয় এরকম অনেক ঘটনা অনেক সময় ঘটে যায় আবার অনেক সময় অনেক শত্রু অনেক হিংসুক নানা কথা রটিয়ে আমাদের সম্মান নষ্ট করার চেষ্টা করে এটা এক ধরনের বিপদ আমাদের জীবনে আর এই বিপদটা আমাদেরকে ধৈর্য এবং সহ্যের মাধ্যমে সবরের মাধ্যমে আমাদেরকে মোকাবেলা করতে হবে আমরা যদি এই ক্ষেত্রে শুধুমাত্র দৃষ্টান্ত হিসেবে আল্লাহনবীর জীবনীকেও উপস্থিত রাখতে পারি এবং হজরত আয়ে শরদ্দ আল্লাহ তাল আনহার বিশেষ ঘটনাটিকে যদি আমরা শরণ করতে পারি তাহলে আমাদেরও যদি সম্মান নষ্ট হওয়ার মতো কোনো ঘটনা ঘটে অথবা কোনো মানুষ আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা করে তখন ধৈর্য ধারণ করাটা বড়ই সহজ হবে আমরা যেমন দেখি আল্লাহ নবীকে নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন কিন্তু তার বিরুদ্ধে নানা ধরনের রটনা মক্কার মাটিতে হয়েছিল কখনও কখনও তারা বলল যে জাদু করে এসেছে মোহাম্মদ যাদুকর হয়ে গেছে কখনো তারা বললো যে মাইজু পাগল হয়ে গেছে কখনো তারা বললো সে মনে হয় কিছু কবিতা শিখে ফেলেছে অর্থাৎ তাকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য এমন কিছু বাকি রেখেনি যেটা তারা বলেনি বা করেনি এমনকি যখন মুখারি শহীপের বর্ণনাতে আমরা দেখি আল্লাহনবী কাবা শরীফের পাশে গিয়ে আল্লাহ জন্য সেজদা করছে তখন কিভাবে তাকে তিরস্বীকার করা হলো আবু জেহেল তার কিছু বন্ধু নিয়ে বসে আছে আর বলল যে কে পারবে এই মুহাম্মদের পিঠে যখন সে চেসদায় যায় তখন বাজারের পিছনে যে নারী ভুঁড়িগুলো গরু ছাগলের নারী ভুঁড়ু উঁটের নারী ভুঁড়িগুলো আছে সেগুলো তার পিঠে এনে কে দিতে পারবে তাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একজন ব্যক্তি বললো যে আমি দিতে পারবো আমি দেখাচ্ছি এবং সে নারী ভুড়িগুলো এনে আল্লা নবীর পিঠের উপর এমন ভাবে দিলেন যে তিনি উঠতে পারছিলেন একজন মহিলা ফাতিমা তাড়াতাড়ি আনহাকে খবর দিল যে তোমার বাবা এই অবস্থা তুমি তাড়াতাড়ি যাও তখন আল্লা নবীর কন্যা হজরত ফাতিমা রদি আল্লাহ তাহ আনহা অত্যন্ত আবেগ আপ্লুত হয়েছেন অত্যন্ত অশ্রু সজল হয়েছে যে আমার বাবার মতো একজন পবিত্র ব্যক্তিকে এত সম্মানিত ব্যক্তি এত আমান উদ্দার ব্যক্তি তারাই বলে তিনি সত্যবাদী তারাই বলে আল- আল্লা এমন একজন ব্যক্তির পিঠের মধ্যে তারা এত মহিলা জিনিস এনে দিতে পারল হজরত ফাতেমার অত্যন্ত আবেগ আপ্লুত হলেন আর তিনি এসে তাড়াতাড়ি সেটাকে সরিয়ে দিলেন তারপরে আল্লাহ নবী সেখান থেকে উঠেছেন আপনি দেখুন তিরস্কারের কি চূড়ান্ত পর্যায়ে তারা করেছে এবং আল্লাহ নবীর তুলনায় আমাদের কতটুকু এবার সম্মান আছে যেখানে আল্লাহ নবীকে সম্মানের এত পরীক্ষা দিতে হয়েছে আল্লাহ দিনের জন্য তেমনি ভাবে আমাদেরকেও তো দিতে হবে বিশেষত যারা দিনে দেওয়ার কাজ করেন দিনের প্রচার করেন তাদেরকে মানুষ নানা ধরনের মস্করা করবে ঠাট্টা বিদ্রোপ করবে কিন্তু তাদেরকে অটল থাকতে হবে আল্লাহ নবীকে কিভাবে কত জঘন্যভাবে ময়লা পিঠে এনে দিয়ে তারা তাকে তিরস্কার করেছিল সেই তুলনায় আমাদের জীবনে যেটা ঘটে সেটা কতই না তুচ্ছ এবং নগণ্য এরকম অসংখ্য ঘটনা আছে যে আল্লাহ নবীকে অপমান করেছিল সম্মানহানি করেছিল আমরা জানি একজন ব্যক্তি তিনি আল্লাহ নবীকে দাওয়াত করলেন তার বাড়িতে খাওয়ার জন্য কারণ তিনি একজন বিজনেসম্যান ছিলেন ব্যবসায়ী ছিলেন যখন ব্যবসা ট্রিপ শেষ করে বাড়িতে ফিরতেন কোরাইশের সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে একত্রিত করে তিনি একটা পার্টি দিতেন ফিস্ট দিতেন আল্লাহ নবীকে যখন দাওয়াত করতে আসলো তখন আল্লাহনবী বললেন যে তোমার বাড়িতে আমি দাওয়াত খেতে পারি না তুমি মোশ্রিক তুমি মূর্তি পূজা করো তুমি যদি ইসলাম কবুল করো তাহলে তোমার বাড়িতে আমি যাও তখন লোকটি চিন্তা করলো যে আল্লাহ নবী যদি আমার দাওয়াতে না যায় মোহাম্মদ যদি না যায় তাহলে আমার পার্টিটাই তো পরিপূর্ণ হবে না তখন তিনি বললেন ঠিক আছে আমি মুসলমান হয়ে গেলাম আসাদুল্লাহ জাহেল আল্লাহ পড়ল কিন্তু পরক্ষণে তার বন্ধু আবু জেহেল জানলো যে তার ঘনিষ্ঠ বন্ধুকালিমা পড়ে ফেলেছে তখন তাকে জিজ্ঞাসা করলো কী ব্যাপার তখন সে বলল যে আসলে তিনি দাওয়াত গ্রহণ করছেন না তিনি যদি দাওয়াতে না আসে মুখকার একজন সম্ভ্রান্ত আলামিন আর সাদেক তাহলে তো এটা আমার জন্য বিব্রতকর হবে এই জন্যই আমি করেছি আসলে আমি মুসলমান তেমন হয়নি তা আবু জেহাল বললো যে দাও তাকে অপমান করতে হবে মোহাম্মদকে গিয়ে তুমি অপমান করতে পারলে আমার বন্ধুত্ব থাকবে নতুবা তোমার সাথে কোনো সম্পর্ক থাকবে না তাকে গিয়ে তোমাকে থুতু দিতে হবে দেখুন আল্লাহ নবীকে কোন কারণ ছাড়া অন্যায়ভাবে এসে লোককে থুতু দিল তাহলে আমরা এই জিনিসগুলোকে যদি আল্লাহনবীর জীবনীকে যদি আমরা আমাদের সামনে রাখতে পারি যে তাকে যে বারবার অপমান করা হয়েছে এবং তিনি এত পবিত্র মানুষ হওয়ার পরেও তাকে অসম্মান করা হয়েছে সেই তুলনায় আমাদের জীবনে যা কিছু ঘটে সেটা খুবই নগন একইভাবে আপনি দেখুন হজরত আসারদ আল্লাহ তাল আনহার ইজ্জত নিয়ে পর্যন্ত প্রপাগান্ডা হয়েছিল এই জঘন্য নোংরা একটি অপবাদ আল্লাহ নবীর স্ত্রীর বিরুদ্ধে মধ্যে প্রচার করা হল তখন তারা ধৈর্য ধারণ করেছিলেন এবং আল্লাহ তালা কোরআনে করিমের আয়াত নাজেল করে সতর্ক করেছেন এবং পবিত্র নারীর বিরুদ্ধে কেউ যদি মিথ্যা অভিযোগ করে তাদেরকে শাস্তির বিধান তিনি নাজেল করেছেন এবং তিনি বলেছেন যারা সমাজে অন্যায় প্রচার করে নোংরা প্রচারণা করে খারাপ জিনিস ছড়িয়ে দিতে চায় তাদের জন্য কঠিন শাস্তি আল্লাহ রেখেছেন এবং ফজিল ইদু মোহাম্মদায়নী জলদা তাদেরকে আশিটি বেদ দেওয়ার জন্য বলেছে কারণ কোন প্রমাণ ছাড়া যারা মিথ্যা অভিযোগ করে তাহলে হসত আয়সান অনেক দিন পর্যন্ত তিনি এই অপমানকে সহ্য করতে হয়েছে কারণ কেউ জানতো না আসল ঘটনা কি সকলেই স্থির হয়েছিল স্তব্ধ হয়ে গিয়েছিল আর তখনই আল্লাহ তালা কোরআনে আয়াত নাজেল করেছেন সুরানাজল করেছেন তাহলে সম্মান হানি দিয়ে সম্মান নষ্ট হয়ে এমন ঘটনা ঘটিয়ে বিপদ আল্লাহ আমাদেরকে দিতে পারে আর সেই বিপদগুলোতে কঠিনভাবে ধৈর্য ধারণ করতে হবে কখনো কখনো সম্মান হানির ঘটনাগুলো আমাদের দোষের কারণে হতে পারে আমাদের কোনো গুনার কারণে আমাদের কোন পাপাচারের কারণে এবং আল্লাহ সেগুলো দিয়ে আমাদেরকে সদরাতে চান আমাদেরকে সবর করতে হবে এবং আল্লাহ সাহায্য প্রার্থনা করতে হবে ইস্তায় যে কোনো বিপদ এবং কঠিন মুহূর্ত আসবে তখন আমাদের হাতে দুটি হলো সবর ধৈর্য ধারণ করা চুপ থাকা অস্থির হয়ে না শান্ত রাখা আর দ্বিতীয় হল সালাহ আদায়ের মাধ্যমে আল্লাহর সাথে সংযোগ রক্ষা করা আল্লাহর সাথে কথা বলা আল্লাহর সাথে যখন আমরা সংযোগ রক্ষা করব আল্লাহ তালা আমাদেরকে প্রশান্তি দান করবেন কাজেই আমাদের জীবনের সম্মানহানির ঘটনাগুলো যখন আসে আমরা আল্লাহ নবীর জীবনের ঘটনাগুলোকে স্মরণ করব। আমরা স্মরণ করব হজরত আয়ে শরদ্দ আল্লাহ তাল সম্মানহানির ঘটনা স্মরণ করব। আমরা দেখি ইমাম আহমদ ইবনে হাম্বাল তাদেরকে জেলে নেওয়া হয়েছে লাঠি দিয়ে পেটানো হয়েছে বেত্রাঘাত করা হয়েছে অথচ তিনি ছিলেন সম্মানিত একজন ইমাম এখনো পর্যন্ত তাদের নাম আছে মানুষ তাদেরকে অনুসরণ করে তাদের জ্ঞানের কথাগুলো আলোচনা করে ইমাম আবু হানিফার মতো বড় একজন ইমাম তাকে পর্যন্ত জেলে অন্তরীণ করা হয়েছে এবং সেখানে জেলে অন্তরীণ করে তাকে অনেকভাবে অপমানিত করা হয়েছে বড় বড় অনেক স্কলাররা জেলে গিয়েছেন হজরত ইউসুফ আলাহ ইসলামের কথা চিন্তা করুন সমাজের মধ্যে অপবাদ ছড়ানো হলো যে তিনিই কিনা জুলেখার প্রতি হাত বাড়াতে চেষ্টা করেছেন তার সম্মানহানির চেষ্টা করেছেন অথচ ইউসুফ আল্লাহ ইসলাম ছিলেন অত্যন্ত পবিত্র একজন যুবক তাকে জেলে থাকতে হয়েছে বছরের পর বছর এই যে অপমানজনক ঘটনাগুলোর ভিতর দিয়ে বিপদ মোকাবেলা বিশ্বাসীদেরকে করতে হবে তাদেরকে এই ধরনের ঘটনাগুলোর সম্মুখীন হতে হবে এই জন্য নবিরাসুলা করেছে শেষে আছে হজরতাল ইসলামের ব্যাপারে বলা হয়েছে যে তার অনুসারীরা তার বিরুদ্ধে অভিযোগ করলো শারীরিক অক্ষমতার অভিযোগ তুললো বলল। যে হজরতসার লজ্জাস্থানের মধ্যে প্রবলেম আছে ত্রুটি আছে তার একটি অন্ডকোশ বড় এবং আরেকটি ছোট এই ধরনের জঘন্য ধরনের গোপনীয়তা নিয়ে প্রাইভেসি নিয়ে গোপন অঙ্গ নিয়ে পর্যন্ত হজরত মুসার নবীর বিরুদ্ধে তারা কথা বলেছে অথচ কত মোজেজা হজরত মূসা আল্লাহ ইসলাম তার উম্মদকে দেখিয়েছেন কত ধরনের মোজেজা অলৌকিক ঘটনা দেখিয়েছেন যখন লাঠিকে তিনি মাটিতে ফেলতেন সাপ হয়ে যেত এই জাতীয় অলৌকিক ঘটনা দেখিয়েছেন তারপরেও এই জাতীয় লোকেরা কি বলেছে যে মুসার গোপন অঙ্গ নিয়ে তারা কথা বলেছে তখন আল্লাহ তাল্লা তাকে পবিত্র করার জন্য পথ বের করেছেন যে তিনি গোসল করতে নামলেন কাপড়গুলোকে রাখলেন একটি পাথরের উপরে পাথরের উপর রেখে নদীতে গোসল করার জন্য নামলেন আমরা ঘটনাটি ইনশাল্লাহ বর্ণনা করব এবং কিভাবে তারা সম্মানহানির বিপদকে মোকাবেলা করেছেন কিভাবে আল্লাহ তাদেরকে পবিত্র করেছেন সেটা আমরা শেখ চারোদিকে চলছে এক জোয়ার প্রচন্ড ঝড়ে লন্ড জান্নাতের সরল পথে আসন গেড়েছে ছয় সে করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবল মাত্র টিভি বাংলায় জানুন কেন মিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা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 मान सत्यबाधिता उत्तम चरित्र सम्प्रीति भल आदर्श ममिने हूसन ए सम्पर्के प्रियनबी मुहम्मद रसुल्ला सल्लाह आल्लम शिक्षा समूह की एक आदर्श मुसलिमचय जानते हुए प्रोग्राम चल्लिस हदीस ग्रंथर धारावाहिक दर्शमूह সুপ্রিয় দর্শক সংক্ষিপ্ত বিরতি নিয়েছি আমরা বিরতির পরে আবারও আমরা আলোচনায় ফিরে এসেছি আমরা বলছিলাম আমাদের সম্মানহানির নানা ঘটনা হবে সেটা একটা বিপদ মানুষ অন্য বিপদ সহজে মেনে নিতে পারে কিন্তু সম্মান নষ্ট হোক এটা মানুষের জন্য মেনে নেওয়াটা অত্যন্ত কঠিন হয়ে থাকে না খেয়ে মানুষ থাকতে পারে কিন্তু সম্মান যাতে হয়। আর এই সম্মান হানির বিভিন্ন ঘটনা ঘটে আমাদের জীবনে আল্লাহ বিপদ দিয়ে আমাদেরকে পরীক্ষা করতে পারে। আমরা আলোচনা করছিলাম হজরত মোসা আল্লাহ ইসলামের ব্যাপারে তার অনুসারীরা তার বিরুদ্ধে অভিযোগ করেছিল তার বিরুদ্ধে প্রপাগান্ডা করলো যে তার গোপন অঙ্গে দোষ আছে তখন আল্লাহ তাকে পবিত্র করার চেষ্টা করলেন তিনি গোসুল করে নদী থেকে যখন উঠলেন কাপড় পরিধান করার জন্য যখন পাথরের কাছে গেলেন সেখানে কেউ ছিল না গোপন একটি জায়গায় তিনি গোসল করছিলেন তখন পাথরটি দৌড় দিতে লাগলো সাধারণ নিয়মে পাথর তো দৌড়তে পারে না কিন্তু আল্লাহ এই পাথরকে নির্দেশ দান করেছে দৌড় দাও আল্লাহ যখন কাউকে কোন নির্দেশ দান করেন যেটা তার কাজ নয় সেটা করতে পারে হজরত ইসা আলাহ ইসলাম ধলনার মধ্যে ছোট বাচ্চা কিন্তু তিনি কথা বলা শুরু করছে ইন্নি আবদুল্লাহ আিয়াল কিতাব ইব্রাহিম আল্লাহ ইসলামকে আগুনে ফেলে দেয়া হলো আগুন তো পুড়ে ছাড়খাড় করে দেওয়ার কথা কিন্তু আল্লাহ নির্দেশ ইয়া না রুকুন এই বারদম ওসালামানিম তুমি ঠান্ডা হয়ে যাও আগুন তুমি আরাম দান করো তাহলে আল্লাহ অলৌকিকভাবে করতে পারে পাথর দৌড়াতে পারে না কিন্তু আল্লাহ পাথরকে বলেন দৌড় দাও এবং পাথরতে দৌড়ে এমন একটি জায়গা গেল যেখানে বাজার অনেক মানুষ যারা হজরত মূসা আল্লাহ ইসলামের বিরুদ্ধে অপমানজনক কথা বলতো তাদের সকলের দৃষ্টি হজরত মূসা আলাহ ইসলামের লজ্জাস্থানের দিকে দেখল যে এটা তো যারা মিথ্যা বলেছে এটা তো ঠিকই আছে কে বলেছে তার লজ্জাস্থানে ত্রুটি আছে সেটাই আল্লাহ বলেন তারা যেই কথাগুলো বলেছে অপপচার করেছে সেটা থেকে আল্লাহ তাকে পরিচ্ছন্ন করে দেখিয়েছেন ও কেন্দা জিহা আর হজরত মুসা তো কা কাছে অত্যন্ত সম্মানিত নবী কাজেই সম্মানের পরীক্ষা নবী রসুলদেরকেও দিতে হয়েছে ইমামদেরকে দিতে হয়েছে সাবাইকরামদেরকে দিতে হয়েছে নানাভাবে মানুষ অনেক অভিযোগ প্রপাগানটা করতে পারে সেগুলোর মধ্যে ধৈর্য ধারণ করতে হবে আর যদি যে অভিযোগটা আমার বিরুদ্ধে করা হচ্ছে যদি আমার আসলেই দোষ থাকে তাহলে তো আমাকে সংশোধন হয়ে যেতে হবে দুটা উপায় একটা হলো যে আমার বিরুদ্ধে যা কিছু বলা হচ্ছে সেটা কি সত্য না যদি সত্য হয় তাহলে আমার আনন্দিত হওয়া দরকার যে এটা হল আমাকে শোধড়ানোর একটা সুযোগ আল্লাহ করে দিয়েছেন আর এর মাধ্যমে আল্লাহ আমার গুণাটাকে মাফ করে দিচ্ছেন আর যদি এটা মিথ্যা হয় তাহলে তো আমার আরও বেশি আনন্দিত হওয়া দরকার যে আমার বিরুদ্ধে মিথ্যাগুলো কথা মানুষ প্রচার করে আমার গুণাগুলোকে তারা কাঁধে নিচ্ছে এই সম্মান নষ্টের ঘটনাগুলো অনেক সময় আমাদেরকে পীড়িত করে আমাদেরকে আহত করে ঠিকই কিন্তু সেটার ভিতর আমাদের জন্য অনেক সম্মানের ব্যাপার থাকে এবং সেটার মধ্যে আমাদের জন্য কল্যাণ থাকে আমরা দেখছি সেগুলো হচ্ছে পরীক্ষা না কিভাবে দিয়েছেন নসুল কিভাবে দিয়েছেন এবং হজরত আয়েশা কীভাবে দিয়েছেন ইমামগণ কীভাবে দিয়েছেন কারণ আল্লাহ নবী বলেন আল্লাহ যাকে কল্যাণ দিতে চান তাকে বিপদ দান করান বিপদের ভিতর দিয়ে তাকে কল্যাণ দান করান সেই বুখারিতে হাদিসটি আছে এবং সম্মানের ব্যাপার আমাদেরকে মনে রাখতে হবে ওয়া আলহাম আল্লা নবী বলেছেন আনাল সকল মানুষ একত্রিত হয়ে তোমার যদি কল্যাণ করতে চায় তোমাকে সম্মানিত করতে চায় তারা পারবে না ক্ষতি সাধন করতে চায় তোমাকে অপমান করতে চায় তারা কোনো অপমান করতে পারবে না ইষাইন কেতাবাহুল তাহলে মান সম্মানের দায়িত্ব মালিক আল্লাহ ওলা কিন্নাল মুনাফিন সকল ইজ্জত তো আল্লাহরই জন্য উৎস হল আল্লাহ আল্লাহ ইজ্জত দান করেন তার রাসুলকে এবং বিশ্ববাসীদেরকে আপাত দৃষ্টিতে তারা অপমান করার চেষ্টা করে কিন্তু ইজ্জত এবং সম্মান আল্লাহর হাতে আছে এবং আল্লাহর উপর আমাদের প্রত্যাশা রাখা দরকার যে আল্লাহ আমাকে পরীক্ষা দিচ্ছেন আমাকে মর্যাদা বাড়াচ্ছেন আল্লাহর উপর যেন আমরা অসন্তুষ্ট না হয়ে পড়ি কারণ আবেদি বি আমি আমার বান্দার সাথে সেভাবেই আচরণ করি যেভাবে আমার বান্দা আমার সাথে আচরণ করে। আল্লা নবী আরও বলেছেন আজ আমি আল্লাহ যেটাই তার জন্য সিদ্ধান্ত নেই সেখানেই কল্যাণ আছে কষ্ট সিদ্ধান্ত নিলেও সেই কষ্টের ভিতরে আল্লাহ তার জন্য সম্মান রাখেন এই যখন কোনো সম্মান হানি বিপদের কোনো ঘটনা ঘটে তখন আমরা চিন্তা করব যে কতগুলো নেয়ামতের ভিতরে আমি আছি আমাকে তো আল্লাহ একটা দুটা বিপদ দিচ্ছেন কিন্তু সবসময় তো আল্লাহ আমাকে ভালো রাখেন আর যে বিপদে আসে তখন আল্লাহ তালা সেটা কোরআনে করিমের মধ্যে বলেন যে কোনো বিপদ তোমার কাছে এই বিপদ আসবেই প্রতিরোধ করার কোন ক্ষমতা কারণেই যখন তোমাদের আনন্দের দিন আসে তোমরা যাতে বেশি আনন্দিত হয়ে না যাও আবার বিপদে পড়ে বেশি যেন হতাশ হয়ে না পারো আল্লাহ বলে দিচ্ছেন এটা আল্লাহ কিতাবেই আগে লেখা ছিল তাহলে আনন্দের কিছু ঘটলে যাতে আমরা বেশি খুশি হয়ে না পড়ি আর কষ্টের কিছু আসলে বেশি ব্যথিত হয়ে না পড়ি মনে করে যে এটা আল্লাহ লিপিবদ্ধ রেখেছে নির্ধারিত রেখেছে সেটাই আমার কাছে এসেছে মুমিনের ব্যাপারে আমার খুবই আশ্চর্য আল্লাহনবী বলেছেন যখন বিপদ আসে সে ধৈর্য ধারণ করে আসো প্রত্যাশা করে আর ভালো কোনো পরিস্থিতি তার যদি সৃষ্টি হয় তখন সে আল্লাহকে ভুলে যায় না আল্লাহর প্রশংসা করে এবং সুক্রিয় আদায় করে তাহলে ইমানদার যারা আছে তারা অত্যন্ত সৌভাগ্যবান বিপদের মাধ্যমে সে মর্যাদা পাচ্ছে সবর করে আবার আনন্দের মুহূর্তেও সে মর্যাদা পাচ্ছে সোয়াব পাচ্ছে আল্লাহ শুক্রিয়া আদায় করে এই জন্য যারা বিশ্বাসী তাদের জন্য যেই পথে যাক না কেন সেটাই কল্যাণজনক এখন বিপদে যদি আমি সবর করতে না পারি তাহলে আমি কল্যাণটা পেলাম না বিপদে আনন্দে যদি আমি শকর করতে না পারি তাহলে আমরা সেটা পেলাম না এজন্য আমাদের সম্মান সম্মানহানির কোনো ঘটনা যদি ঘটে সম্মানের উপর যদি কোনো আঘাত আসে তখন আমাদের জন্য সবর করা দরকার মনে করা দরকার এটা বড় ধরনের একটা বিপদ আল্লাহ আমাকে পরীক্ষা করছেন যেমন পরীক্ষা করেছিলেন আল্লাহ তার নিজের নবীকে অপমান তাকে তিনি করা হয়েছে তাকে আঘাত করা হয়েছে কিন্তু তিনি ধৈর্য ধারণ করেছেন এবং হজরত মুসা আল্লাহ ইসলামের ব্যাপারেও কি বিদ্ঘুটে অভিযোগ করা হয়েছিল যেটার কথা আমরা বলেছি এবং হজরত আয় শারদ আল্লাহ তালাহার ইজ্জত নিয়ে কথা বলা হয়েছে সম্ভ্রম নিয়ে কথা বলা হয়েছে যেটা নারীর জন্য কত বেশি অপমানজনক কত নারী আত্মহত্যা করে যখন তার লজ্জা হারায় যখন তার সম্ভ্রমকে তিনি হারান অথবা সম্ভ্রমের ব্যাপারে কোনো অভিযোগ আসে তখন কত নারী জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে। কারণ নারীর কাছে তার সম্ভ্রম অত্যন্ত মর্যাদামান নারী যখন সম্ভ্রম হারিয়ে ফেলে তার যদি লজ্জাসরম না থাকে তো নারীই তিনি থাকেন না একইভাবে আমরা দেখলাম যে বিভিন্ন ইমামদেরকেও বিভিন্ন অভিযোগ করা হয়েছে হজরত ইউসুফ আলাহ ইসলামকে করা হয়েছে অভিযোগ যে তার চরিত্রের ব্যাপারে অভিযোগ করে তাকে জেলে দেওয়া হয়েছে ইমাম আবু হানিফা ইমাম আহমাদ হাম্বল সহ বড়ো বড়ো ইমাম যারা স্কলার ছিলেন যাদের হাজার হাজার অনুসারী তাদেরকে পর্যন্ত কত অপমান তিরস্কার করা হয়েছে কিন্তু আল্লাহ তাদেরকে কি অপমানিত করেছেন ইমাম আবু হানিফা রহমদুল্লাহ আল্লাহকে রাখা হয়েছে এখনও তো পর্যন্ত তাদের হাজারো হাজারো অনুসারী আছে তাদের কথা মর্যাদার সাথে স্মরণ করে হজরত ইজুল্লা আলাহ ইসলামকে জেলে রাখা হয়েছে কিন্তু পরক্ষণে তার দোষকে আল্লাহ কিভাবে পবিত্র করে তিনি রাষ্ট্র ক্ষমতায় তাকে আরোহণ করিয়েছেন হজরত মৌস আলাহ ইসলামকে আল্লাহ কিভাবে পবিত্র করেছেন সম্মানিত দর্শক এই আমরা যখন আমাদের সম্মানের উপর কখনো আঘাত যেটা আমাদের জন্য বড়ো কষ্টের বিষয় হয়ে দাঁড়ায় তখন আমাদের কি এই ঘটনাগুলো সাহায্য করবে যাতে করে আমরা ধৈর্য ধারণ করতে পারি একজন কবি এবং প্লে রাইটার ইংলিশ সাহিত্যের শেক্সপিয়ার তিনি বলেছেন যে বিপদ যখন আসে তুমি হেসে দাও তখন বিপদ লজ্জা পেয়ে পিছনে সরে যাবে কারণ বিপদ তখন অপমান বোধ করে একজন শত্রুকে যদি আপনি হেসে তার কাছে মোকাবেলা করতে যান মনে করলেন আপনি তাকে পাত্তাই দেন নেই তেমনিভাবে বিপদটি যখন বড়ো আকার ধারণ করে আপনার কাছে আসবে তখন সেই বিপদের সামনে হাসে দেন আর এই হেসে দেয়াটা বিপদের অর্ধেককে কাটিয়ে দেবে বিপদে অস্থির হয়ে পড়লে বিপদটা অনেক গুণ বেড়ে যাবে আর স্থির থাকতে পারলে এবং হেসে দিতে পারলে বিপদটার উপর আপনি বিজয়ী হয়ে গেলেন এজন্য এই ব্যাপারগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে তবে পাশাপাশি এই কথা আমরা স্মরণ করে দিতে চাই যারা আরেকজনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা করেন তাদের উপর আল্লাহর বিশেষ লাহনত অবতীর্ণ হয় আল্লাহ তাদের উপর অত্যন্ত রাগান্বিত হন কারণ ইজ্জত হলো ইমানদারের জন্য আর ইমানদারের ইজত নিয়ে যে টানাটানি করে সে যেন আল্লাহর ইজ্জত এবং সম্মান নিয়ে টানাটানি করলো যেমন আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মার ভিতর ঢুকে যায় কেউ যদি তাকে সেখানে গ্রাস করতে চায় তার কোনো ক্ষতি পৌঁছাতে চায় তার সম্মানের উপর আঘাত করতে চায় সে যেন আল্লাহর সম্মানের উপর আঘাত পৌঁছাতে চাইলো সে যেন আল্লাহর জিম্মা আল্লাহর দায়িত্বে যে আছে তার দিকে হাত বাড়াতে চেষ্টা করলো আল্লাহ সেই হাতকে ভেঙে দেবেন আল্লাহ সেই জিব্বাকে টেনে ছেড়ে দেবেন যে জিব্বা আরেকজনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয় অথবা আরেকজনের সম্মান হানি করে আর ইসলাম এটাকে অত্যন্ত ঘৃণা করেছে যে কারো ইজ্জতের উপর যেন আঘাত না করা হয় আনেক রিমেশা হেজর বলেছেন হুম কোনো বিশ্বাসী নরকে যেন অপমান না করে তুচ্ছ না করে তার সম্মানকে যেন হানি না ঘটায় এবং কোন নারী অন্য নারীকে যাতে না করায় হতে পারে তুমি যাকে তুচ্ছতাচ্ছন্ল্য করছো অপমান করছো সে তোমার চেয়ে অনেক ভালো এবং মর্যাদাবান আল্লাহর কাছে যে নারীকে তুমি করছো সেই নারীটা হতে পারে আল্লাহর কাছে অনেক মর্যাদান এবং কাউকে মস্করা করে একজন আরেকজনের কাছে টিপ্পনী কেটো না এবং একজনকে ছোট করার জন্য তার কোনো নিকনেম ডাকনাম দিয়ে তাকে ডেকে না এগুলো যদি করো একজন লোক ভালো হয়ে যাওয়ার পরে ইমান আনার পরে তাকে খারাপভাবে কিছু বলা মস্করা করা তাচ্ছিল্য করা এটা অত্যন্ত নিকৃষ্ট কাজ আল্লাহর কাছে সম্মানে যদি আমাদের কোনো বিপদ আসে হানির কোনো ঘটনা যদি হয় তাহলে আমাদেরকে ধৈর্য ধারণ করে আবার বিশেষ মর্যাদা আল্লাহ থেকে অর্জন করে নিতে হবে আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক আল্লাহ আমাদের সবাই সম্মানকে বজায় রাখার তৌফিক দিন এবং আমাদেরকে দুনিয়া এবং আখরাতে যেন সম্মানিত করেন আজকে এখানে শেষ করছি আগামী পর্বে আবারও ইনশাল্লাহ দেখা হবে প্রত্যাশা রাখছি আসসালামালাইকুম বরহম লি